বাইরে ভাই কোথায় যাই শান্তি খোঁজে বাইরে কোথায় যাই শান্তি খোঁজে নাহি পাই দুর্নীতিতে দেশ ভরেছে বাঁচার উপায় নাই বাইরে ভাই কোথায় যাই শান্তি খোঁজে নাহি পাই দুর্নীতিতে দেশ ভরেছে বাঁচার উপায় নাই চাপাজি করিবে যেজন এই সমাজে এখন তারা সবার প্রিয়জন চাপা বাজি ধোকাবাজি করিবে যেজন এখন তারা সবার প্রিয়জন উপায় নাই বাইরে ভাই কোথায় যাই নাহি পাই দুর্নীতিতে দেশ ভরেছে উপায় নাই কেমন করে ঘাটি ঘাটে দখল করে নিজের পকেট ভরে কেমন করে দখল করে সকল ঘাটি লাইসে দখল করে গরিব দুঃখী ঠকাইয়া নিজের পকেট ভরে আগাম দিনের চিন্তা ওদের দিলে মোটে নাই আগাম দিনের চিন্তা ওদের দিলে মোটে না। বাইরে ভাই কোথায় বা যে পাই দুর্নীতিতে দেশ ভরেছে উপায় নাই কুটকা সারিয়াল घुसे टाका पेले साहे जाय जे घूरिया को सानी यादाल देखो ताइया घुसे टाका पहले साहेब जाय जय घूरिया को सादा लो तो देखो পেলে সাহেব টাকা নিমান উপায় নাই বাইরে ভাই কোথায় যাই শান্তি খুঁজে না দুর্নীতিতে দেশ ভরেছে উপায় নাই বাইরে ভাই কোথায় যাই শান্তি খুঁজে না দুর্নীতিতে দেশ ভরে দেশ ভরেছে বা রূপায় নাই ভাইরে ভাই কোথায় যাই শান্তি খুঁজে নাহি পাই দৈনীতে পরিবেশনা